বাংলা মানবতা সমাধান দরবারে শুক্রিয় আদাই করছি দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী মোহাম্মদ রসুলের প্রতি গত পর্বে আমরা যে আয়াতটি দিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা আজকের এই পর্বটিও সেই আয়াত দিয়েই আমরা আলোচনাটি শুরু করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মুসলিম পারিবারিক জীবনে পরস্পর একসাথে বসবাস করতে গিয়ে এই যে সন্দেহ করা একজনের বিরুদ্ধে আরেকজনের লেগে থাকা একজনের বিরুদ্ধে আরেকজনের মিথ্যা অপবাদ দেয়া অথবা হিংসা করা অথবা অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতা করা বিশেষ করে নারীদের ভিতরে আমাদের বোনদের ভিতরে একই পরিবারে যদি একাধিক ভাই এবং তাদের স্ত্রীগণ থাকেন তাহলে এই স্ত্রীদের ভিতরে এক ধরনের একটা এই দাম্পত্য কুরুক্ষেত্র যাকে আমরা বলি একটা প্রতিযোগিতা একটা প্রতিহিংসা পরায়ণতা এবং যার ফলশ্রুতিতে এই ধরনের সংসারগুলো খুব দ্রুত ক্ষুদ্র ছোট পরিবারে পর্যবেসিত হওয়া বা অনেক ক্ষেত্রে মূল্যবোধ ও আদর্শ বিচ্ছুত হওয়া অথবা এই ধরনের হিংসা বিদ্বেষ ঘৃণা পরনিন্দা পরচর্চা মিথ্যাচার লোভ লালসা এই যে নেতিবাচক বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলোর কারণে আগামী প্রজন্ম আমাদের শিশুরা এদের আচরণ থেকে অনেক সময় প্রভাবিত হয় এবং এই ধরনের প্রভাবিত হওয়ার কারণে অনেক ক্ষেত্রে অনেক দুঃখজনক মর্মান্তিক ঘটনাও আমাদের জীবনে ঘটে যায় পারিবারিক জীবনের এই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা উপস্থাপন করছি পবিত্র কোরআনের সুরা হুজরাত এবং সুরা হজাব সুরায় নূর। এই সব সুরায় বর্ণিত আল্লাহ সুবাহানার নির্দেশাবলীর আলোকে আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আস্থার অভাবে একটি সংসার ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় কিভাবে নারীর চরিত্রে অন্য নারী কর্তৃক অপবাদ রটিত হয়ে এবং সে অপবাদের কারণে একটা অত্যন্ত কঠিন পরিবেশের সৃষ্টি হয় মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায় আমরা এই পর্বের ধারাবাহিকতায় আমরা এখানে শেষ করতে চাইব সেটি হল একটি মুসলিম পরিবার একটি জান্নাতি পরিবার জান্নাত সুখময় ঠিকানা যেখানে মানুষ থাকবে অনন্তকাল শুধু সুখে সুখে সুখে জান্নাত কি কি থাকবে না বলুন তো জাননাতে কোনো হিংসা থাকবে না জান্নাতে কোনো প্রতিযোগিতা থাকবে না জান্নাতে কোনো পরনিন্দা পরচর্চা মিথ্যাচার এগুলো কিছুই থাকবে এজন্যই জান্নাত জান্নাত আর আমরা বলছি যে একটি মুসলিম পরিবার হলো জান্নাতের পরিবার অর্থাৎ দুনিয়ার জীবনে জান্নাতের সুখ জান্নাতের অনুভব জান্নাতের অনুভূতি পেতে চাইলে একটি মুসলিম পরিবারের সঙ্গে সম্পৃক্ত হতে হবে আমরা এই মুসলিম পরিবারেরই একটি সংক্ষিপ্ত স্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি একটি পরিবারে বাবা মা ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি এবং সবাই মিলে যেখানে বসবাস পরস্পরের প্রতি যদি আমরা দায়িত্বশীল হই যেটি আল্লাহ রসুলের ওই সুপ্রসিদ্ধ হাদিস কুল্লুকুম রায়ন বা কুল্লুকুমসলান রায়তিহী যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই দায়িত্ব পালন করতে গেলে আমাদের এই নেতিবাচক স্বভাব ও চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো তা অবশ্যই পরিহার করতে হবে এটি কোনো নীতিনৈতিকতার কথা নয় হতে পারে অন্যান্য ধর্মালম্বীরাও তারা বলবে অন্য আদর্শের লোকেরাও বলবে যে মিথ্যা কথা এটা আমরাও পছন্দ করি না চুগুলখুরি করা অথবা এই গিবত করা অথবা পরনিন্দা করা পরচর্চা করা এগুলো আমাদের সমাজেও নেই একজন ভদ্র সুন্দর পরিবারের জন্য এই ধরনের এই কূটনামি করা অথবা এই কূট বুদ্ধি কূট চাল নেতিবাচক অর্থে এগুলো কোন সমাজেই পছন্দ করে না গ্রহণ করে না ইসলাম সে তো সব বিষয়ে গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না বরং অন্যান্য ধর্মে এইসব অপরাধের জন্য কী ধরনের শাস্তি অথবা কি ধরনের নিন্দা ঘৃণা তার জন্য নির্ধারিত হয়েছে সেটি আমাদের বিবেচ্য বিষয় নয় আমরা দেখব যে আমাদের ইসলাম ধর্মে আমাদের এই সুন্দর সত্য সঠিক সিরাতুল মুস্তাফিম কল্যাণময় ইসলামে এই ধরনের আচরণগুলোকে পরিহার করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এক দুই নম্বর এই ধরনের আচরণের জন্য কঠোরভাবে তাকে ভ্রৎসনা করা হয়েছে তাকে ঘৃণা করা হয়েছে তিন এই ধরনের আচরণের জন্য তার পরিণতি তেয়ামতের দিন ভয়াবহ জাহান নামের কঠোর শাস্তির কথা বলা হয়েছে তাহলে এখানে আমাদেরকে তিনটি বিষয়ে সতর্ক এক এটা ইসলাম নিষেধ করেছে দুই এটা শুধু নিষেধ করেই শেষ করে নাই এই ধরনের আচরণ যারা করে তাদেরকে ঘৃণা করা হয়েছে ভর্ৎসনা করা হয়েছে তিন এই ধরনের আচরণের জন্য তাদের কঠিন শাস্তি নির্ধারিত আছে জাহান নামে আমরা আসুরাই হুজরাতের এই আয়াতটি পূর্ব আলোচনার পরিপূর্ণতা স্বরূপ আলোচনাটির ধারাবাহিকতার পূর্ণতা শুরু আমরা পেশ করেছি এক নাম্বার সবচেয়ে ঘৃণিত বৈশিষ্ট্য এবং স্বভাব যেটি যুব চরিত্রকে ধ্বংস করে এবং বিশেষ করে ব্যক্তিত্বকে নষ্ট করে এবং পরস্পরের ভিতরে হিংসা ক্রোধ এবং একটা ধ্বংসাত্মক মানসিকতা সৃষ্টি করে সেটা হলো যে কোনো পরিবারের সদস্যদের ভিতরে যুবকদের ভিতরে আমরা এটাকে ইন বলতে পারি আরও ব্যাপকভাবে কোনো যুব সমাজে যুব মহিলা যুব পুরুষের ভিতরে যদি মিথ্যাচার এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাহলে এর মাধ্যমে সেই একটা চারিত্রিক পতনের একটা বড় ধরনের পদস্ফলন শুরু হয়ে যায় আমরা কি দেখি শুধু পরিবারে নয় আমরা বাহিরে সমাজে বন্ধুদের সঙ্গে আজকে আমরা ব্যাপকভাবে মিথ্যা কথা বলি সবচেয়ে আশ্চর্য বিষয় আমরা যে পাপগুলো করি মিথ্যা বলি পরনিন্দা করি পরচর্চা করি অথবা গিবত করি অথবা হিংসা করি আজকের বর্তমান বাস্তবতা এবং এই আধুনিক সভ্যতায় এই ধরনের অপরাধগুলোকে আমরা অনেকটা পাপ মনে করি না অনেকে আমরা এগুলোকে মন্দ স্বভাব মনে করি কিন্তু এগুলো যে বড় পাপ কবিরাগুনা, মিথ্যা কবিরাগুনা। মিথ্যার পরিণতি জাহান্নম মিথ্যাবাদী জাহান্নমী আমরা এটা মনে করি না আমরা মিথ্যাকে মনে করি যে এটা তার স্বভাবের একটা দোষ সামান্য যার জন্য আমরা অবলীলাক্রমে কথা বলি মোবাইল হাতে আপনি কোথায় হয়তো সে শুয়ে আছে ঘরে সে বলছে আমি কলকাতায় আমি মুম্বাই এইভাবে সে মিথ্যা কথা বলছে হ্যালো এই হ্যালোর মধ্য দিয়ে মোবাইলের মধ্য দিয়ে আমাদের যুব সমাজ এবং বিশেষ করে আজকে পথভ্রষ্ট আজকে যারা বিচ্যুত এই ধরনের যুবক যুবতীরা বেপরোয়াভাবে আনলিমিটেড মিথ্যাচার করে চলছে এই মিথ্যাচারের জঘন্য অবস্থা আজকে যুবকদের চরিত্রকে খেয়ে ফেলেছে বন্ধুরা একবার আমার এই কথাগুলোকে আপনারা গভীর চিন্তার সাথে মিশ্রিত করে ভেবে দেখুন তো এই মিথ্যা কথা বলার প্রবণতা আজকে আমি যেটা বললাম সেটা বাস্তব নাকি অবাস্তব স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলছে স্ত্রী স্বামীর সঙ্গে মিথ্যা বলছে কার সঙ্গে কি করতেছে কোথায় আছে মোবাইলে হ্যালো আমি অমুক জায়গায় আছি আমি এই করছি আমি অমুক করছি হয়তো সে অন্য কাজ করছে কিন্তু স্বামীকে বলছে অন্য কথা স্বামী হয়তো তার এমন এক জায়গায় এমন এক কাজে আছে তার স্ত্রীকে বলছে মিথ্যা কথা এ হলো আরেক মিথ্যাচার বাবা ছেলেকে হয়তো জিজ্ঞেস করছে ছেলে তুমি এখন কোথায় বাবার জবাবের আশা হলো ছেলে স্কুলে অথবা কলেজে থাকবে ছেলে বলছে বাহিরে থেকে আমি কলেজে আছি কিন্তু সে মার্কেটে বন্ধু নিয়ে ঘুরছে এই যে মিথ্যা আজকে আমাদের যুব সমাজের চরিত্রকে যদি আমি বলি যে একেবারে পচিয়ে ফেলেছে যুবকদের চরিত্রটাকে এই দৃঢ়তাটাকে মিথ্যাচার সবচাইতে বেশি কুলসিত করেছে তাহলে এটা একেবারে অতিরঞ্জিত হবে না যুবক ভাইরা এই মিথ্যাচার থেকে ফিরে আসতে হবে কোরআন রাসপুলের শিক্ষা মিথ্যা কথা বলাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন এটা হারাম, মিথ্যাবাদী ঘৃণিত ওই যে তিনটা বলেছিলাম উৎস হারাম নিষিদ্ধ তার জন্য ঘৃণা তার জন্য শাস্তি মিথ্যা বলা কবিরা গুনা দুই নম্বর মিথ্যাবাদী ঘৃণিত মুনাফিক মুনাফিকের এক বৈশিষ্ট্য যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে আর ব্যবহারের মধ্যে দিয়ে মিথ্যার ছয়লাভ চড়িয়ে গেছে চতুর্দিকে শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা যুবক যুবতীদের জন্য মিথ্যা বলা তার চরিত্রের সবচাইতে নিকৃষ্টতম এবং সবচেয়ে একটি ঘৃণিত বৈশিষ্ট্য যুবকরা মিথ্যা কথা বললে মানুষ কাকে নিয়ে স্বপ্ন দেখবে হে যুবক আপনি কি আপনার বাবার সাথে মিথ্যা কথা বলেন আফসোস আমার স্নেহের যুবতী বোন আপনি কি আপনার অভিভাবকের কাছে মিথ্যে কথা বলেন আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার নাম করে অন্য জায়গায় ঘোরাফেরা করে এসে কি বাবা মায়ের কাছে মিথ্যা বলেন আপনি মিথ্যা বলাটাকে কি চতুরতা মনে করেন অনেকে মিথ্যা বলাটাকে একটা চতুরতা মনে করে চালাকি মনে করে বলে দেখলে কিভাবে মিথ্যা কথা বলে বুঝিয়ে দিলাম কিভাবে সাত পাঁচ মিথ্যা কথা বলে বুঝিয়ে দিলাম নিজেকে খুব চালাক মনে করে আপনি চালাক নন আপনি প্রতারক আপনি ধূর্ত আপনি নিচ, আপনি নিজেকে যতটা চালাক ভাবেন আপনি ততটা চালাক নন একদিন আপনি ধরা পড়বেন সেদিন আপনি বুঝবেন যুবক বন্ধুরা এই দীর্ঘ আলোচনায় আপনাদের কাছে বিনিতভাবে আমি যে আরও করতে চাই চরিত্রকে যদি আপনি মজবুত করতে চান দৃঢ় করতে চান সত্যিকার অর্থে যদি আপনি স্ট্রং ক্যারেক্টারের অধিকারী হতে চান তাহলে অবশ্যই আপনি মিথ্যা কথা বলা পরিত্যাগ করেন কমপক্ষে বাবা মায়ের সঙ্গে মিথ্যা বলবেন না তারা আপনার সবচাইতে বিশ্বস্ত বন্ধু তারা আপনাকে প্রয়োজনে হেল্প করতে পারবেন আপনি একটা অগটন ঘটিয়েছেন একটা পরিবেশ পরিস্থিতির কারণে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে হয়তো একটা আজেবাজে বাজে পরিবেশে আপনি একটা খারাপ কাজ করে ফেলেছেন কিন্তু আমি সাবধান করে আপনাদেরকে সতর্ক করে এ কথা বলতে চাই এই পর্যায়ে এসে বাবা মাকে মিথ্যা কথা বলবেন না আপনি বাবা মার কাছে এসে সত্য কথা বলুন বলুন আব্বু আমি একটা ভুল করে ফেলেছি এই ভুলের কারণে আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে আপনার বাবামা আপনাকে হেল্প করবে আপনার পাশে দাঁড়াবে আপনাকে ফেলে দিবে না কিন্তু যদি আপনি বাবা মার কাছেও এসে মিথ্যা কথা বলেন একটি মিথ্যাকে ঢাকার জন্য আপনি আরো দশটি মিথ্যা কথা বলে যাচ্ছেন এটা একটা বৈশিষ্ট্য এটা একটা চেইন বলা হয় যে একটি মিথ্যা বললে ওই মিথ্যাটাকে ঢাকার জন্য আরো দশটি মিথ্যা বলতে হয় মিথার একটা চেইন তৈরি হয়ে যায় তখন বিষয়টিতে আশা করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন ইনশালাম আলাইকুম আমি আর আপনারা দেখছেন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 আলম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 Then we have the next call, please? To get convincing and valid answers, dial Korun, Dr. Zakir K. Pratishonibar, Rajshad Shad Taip, Aap Puno Shamprachar, Shokal Shad Nao Taip, Bangla Deshe. Peace TV, Bangla Hai. Islamic International School presents Determination Determination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 the slam greetings assalamu alaikum wa rahmatullahi assalamu alaikum wa rahmatullahi alhamdulillah wassalatu wassalamu ala rasulillah birotir por amra abar alochonay phire ashlam <laughs> <laughs> <laughs> <laughs>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 আমরা যে জিনিসটি আপনার কাছে পেশ করতে চাচ্ছি যে মিথ্যা কথাকে মনে প্রাণে ঘৃণা করা আল্লাহ সব মিথ্যাবাদীদেরকে ঘৃণা করেছেন মিথ্যুক কাজাব তার জন্য একাধিকবার আল্লাহ কোরআনে বলেছেন যুবকরা মিথ্যা বলবে কেন যুবতী বোনেরা মিথ্যা বলবে কেন আপনার বন্ধু আছে সবচেয়ে বড় বন্ধু প্রিয় বন্ধু আপনার বাবা আপনার মা আপনি তাদের সঙ্গে ফ্রিভাবে কথা বলুন তারা খুশি হবেন আপনি ভুল করে ফেলেছেন আপনি এসে ক্ষমা সুন্দর দৃষ্টি চেয়ে বলুন আব্বু আু আমি এই ভুলটা করেছি আমার এই ভুলের জন্য আমার অনেক ক্ষতি হয়েছে তোমাদের অনেক ক্ষতি হয়েছে তোমাদের অনেক সম্মানের ঘাটতি হয়েছে কিন্তু আমি এই ভুল থেকে এখন ফিরে আসতে চাই বাবা মা আপনাকে বুকে টেনে নিবে ঠিক আছে বাবা তোমার এই তরুণ বয়সে তুমি হয়তো অঙ্ক মিলাতে পারো ভুল করে ফেলেছ ঠিক আছে দেখি আমরা তোমাকে কিভাবে এখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারি কিন্তু যদি কেউ বাবা মাকে ধোকা দেয় মিথ্যা কথা বলে তখন বাবা মা আরো দ্বিগুণ কষ্ট পায় দেখলেন কিন্তু আজকের আধুনিক মিথ্যা কথা বলাটাকে একটা একটা চতুরতা হিসাবে দেখেছে অনেকেই এই ধরনের মিথ্যা কথার মাধ্যমে অনেক কিছুকে লুকিয়ে অথবা অনেক কিছুকে অর্জন করেন অফিসে মিথ্যা কথা বলে বসের সঙ্গে মিথ্যা কথা বলে ছুটির বিষয়ে মিথ্যা কথা বলে আমাদের বাংলাদেশে এমন একটা প্রচলিত কথা আছে যে এক ব্যক্তি বারবার ছুটি চায় নানা মারা গেছে ছুটি চায় একবার ছুটি নানা মারা গেছে আবার ছুটি নানা মারা গেছে আবার ছুটি নানা মারা গেছে অফিসার জিজ্ঞেস করলে তোমার নানা কয়বার মরে যে তুমি তো এ পর্যন্ত তোমার নানার মৃত্যুর কথা বলে তুমি তিন চারবার ছুটি নিয়েছো। এখন মিথ্যাবাদীর ওই যুক্তি যে স্যার প্রথম আমার আপন নানা মরেছে তারপরে চাচা তো নানা তো খালাতো এইভাবে আমার নানা কথা মর্তে একটা মিথ্যা আগে নিয়ে নেই দুটো মিথ্যা কথা বললে কি হবে এরকম মিথ্যা সে যে অনেকে চাকুরি গ্রহণ করে সে কি বুঝতে পারে যে তার সারা জীবনের উপার্জন হবে হারাম কেউ মিথ্যা কথা বলে কোনো কিছু অর্জন করে এই অর্জন যে তার সারা জীবন হবে জাহান নামের আগুনের কারণ মিথ্যা কথা বলে যে ব্যক্তি জীবিকা সংগ্রহ করে এবং খায় সে তো আসলে পেটের ভিতরে জাহান নামের আগুন ভরে ইউজার বাত নারা ইউজার্নাম সে তো তার পেটে জাহান্নামের জ্বলন্ত আগুন দিয়ে পূর্ণ করে সুতরাং যুবক ভাইয়েরা এই যে নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো যুবকদের পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করে মিথ্যা কথা তার মধ্যে একটি প্রধান উপকরণ আমরা এই উপকরণটি নিয়ে শুধু বাবা মা পর্যন্ত গিয়েছি যে বাবা মায়ের কাছে যুবক ভাই বোনেরা মিথ্যা কথা বলো না তাদের কাছে সত্যকে গোপন করো না তাদের সঙ্গে প্রতারণা করো না তাদের সঙ্গে ধোঁকাবাজি করো না বাবা মাকে সম্মান করা শ্রদ্ধা করা সেবা করা যেমন অবধারিত বাধ্যতামূলক বিষয় তেমনি তাদের সঙ্গে সদাচরণের অন্যতম বৈশিষ্ট্য হলো। মিথ্যা পরিহার করে তাদের সঙ্গে সত্য কথা বলা মিথ্যাবাদীরা দুনিয়াতেও হয় নিন্দিত দুনিয়াতেও হয়েছে আর পরকালে তাদের জন্য রয়েছে শাস্তি মিথ্যা কথা বলা বৈশিষ্ট্য আর মুনাফিকি বৈশিষ্ট্যের অধিকারীরা তথা মুনাফিকরা থাকবে জাহান নামের একমাত্র তলদেশে নিম্ন দেশে যেখান থেকে তাদের এই লাঞ্ছনা গঞ্জনা ভোগ করতে হবে পিতামাতার সঙ্গে আমরা বলেছিলাম মিথ্যা কথা বলা এবার স্বামী স্ত্রীর ভিতরে মিথ্যা কথা বলা দাম্পত্য জীবনের কলহ অশান্তি অবিশ্বাস এবং বিশ্বস্ততা নষ্ট হওয়ার পিছনে মিথ্যা কথা বলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কমপক্ষে উভয়ে উভয়ের কাছে থাকা, হ্যাঁ উভয়ে উভয়ের সঙ্গে পরিষ্কার থাকা তাতে পরস্পরের প্রতি একটা আস্থা তৈরি হয় মিথ্যার মাধ্যমে কখনো কোনো সম্পর্ক মজবুত করে রাখা যায় না বন্ধুদের সঙ্গে মিথ্যাচার আমরা যে বলেছিলাম যে মোবাইল ফোনে আমরা অনেক সময় মিথ্যার আশ্রয় নেই এর মাধ্যমে আমরা অনেক মিথ্যা সুযোগ গ্রহণ করি পরস্পর বন্ধুদের ভিতরে একদিন দুই দিন মিথ্যা কথা বলে কোনো সুবিধা সুযোগ অথবা কোনো একটা সুযোগ গ্রহণ করার পরে হয়তো যখন বন্ধুদের কাছে প্রকাশিত হয়ে পড়বে যে আমাদের এই বন্ধুটি মিথ্যা কথা বলে মিথ্যা আশ্রয় নেয় ওই রাখালের মতো যে বারবার মিথ্যা বলে মানুষকে জড়ো করত বাঘ বাঘ বলে ডেকে শিশু বাচ্চাদের আমরা কিশোরদেরকে মিথ্যা কথা থেকে দূরে রাখার জন্য উদাহরণ দিয়ে থাকি আমিও আজকে সেই উদাহরণ শোনাব আমাদের শিশু বাচ্চা তরুণদের জন্য যে দেখো কেউ যদি মিথ্যা কথা বলে বলে প্রতিদিন ডাকে বাঘ বাঘ বাঘ আসছে মানুষ দৌড়িয়ে যাচ্ছে আর মিথ্যা রাখাল হাসছে কিন্তু একদিন দেখা গেলো সত্যি সত্যি বাঘ তাকে আক্রমণ করেছে যেদিন তাকে বাঘে আক্রমণ করেছে সেদিন আর কেউ তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেনি পরিণতি কি হলো বাঘ তাকে ছিন্ন ভিন্ন করে খেলো মিথ্যাচারের পরিণতি মিথ্যাবাদীর পরিণতি এভাবেই ধ্বংসের দিকে ধ্বংসের মধ্যে সে নিপতিত হয় নিক্ষিপ্ত হয় আমাদের চারিত্রিক দৃঢ়তার জন্য পরিহার করতে হবে মিথ্যা কথা বলা মিথ্যা থেকে নিজেকে দূরে রাখা তাহলেই আমরা যৌবনকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো দৃঢ়তায় এই আশায় আমাদের আলোচনা এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি শাসনের ডা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান আমি মোহাম্মদ বাদরুদ্দ জানালি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলার क्यों तर इसलम खाँटी प्रतनिधि बना जाए खोलाफाय राशेदी आज सन्ध्या छटाय पुनः सम्प्रचार दोपुर देडटाय बांगलेशे पीस टी बांगल्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 शांति इवदान समाजी प्रतिष्ठा कल रुन सम्प्रचार सकाल जकर आता महान अल्लाह सर्वशेष टेस्टमैन मानवजात आह्वान দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথ প্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য জন্য নিশ্চয়তা সমাধান যারা তাদের জন্য আসা। হতাশা এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা সমাজ।